আনাসিবনে মালিক রজিলাত আনহু হতে বর্ণিত তিনি বলেন আবু জর রজিলতালা আনহু রসুল্লাহ সল্লাহাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমি মক্কে থাকা অবস্থায় আমার গৃহের ছাদ উন্মুক্ত করা হল অতঃপর জিবুল্লা সালাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন অতঃপর হিকমত ও ইমানে ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ঠেলে দিয়ে বন্ধ করে দিলেন অতঃপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন পরে যখন দুনিয়ার আকাশে আসলাম জিবাহ আসমানের রক্ষককে বললেন হলো আসমানের রক্ষক বললেন কি আপনি জিব্রাম বললেন আমি বললেন আপনার সঙ্গে কি কেউ রয়েছেন জিব্রা বললেন হ্যাঁ মুহাম্মদ সাল্লাই রয়েছেন অতঃপর রক্ষক বললেন তাকে কি ডাকা হয়েছে জিব্রলী বললেন হ্যাঁ অতঃপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমানকে খুলে দেওয়া হলো আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম তখন দেখি সেখানে এমন এক ব্যক্তি উপবিষ্ট রয়েছেন যার ডান পাশে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে আর বাম পাশে রয়েছে অনেকগুলো মানুষের আকৃতি যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হেসে উঠছেন আর যখন বামদিকে তাকাচ্ছেন কাচ্ছেন অতঃপর তিনি বললেন স্বাগতম ওহে সৎ নবী এবং সৎসন্তান আমি রসুল্লাহ জিবাসাল্লামকে বললাম কে এই ব্যক্তি তিনি জবাব দিলেন ইনি হচ্ছেন আদো আলাহ ইসলাম আর তার ডানে রয়েছে বামে রয়েছে তার সন্তানদের রুহ তাদের মধ্যে ডান দিগের লোকেরা জান্নাতি আর বাম দিগের লোকেরা জাহান্নামি ফলে তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন অতঃপর জিবাই আলাহিসাল্লাম আমাকে নিয়ে তৃতীয় আসমানে উঠলেন অতঃপর তার রক্ষককে বললেন দরজা খোল তখন এই রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন পরে দরজা খুলে দেওয়া হল আনাস রদুল্লাহ তালু বললেন আবুজর রদুল্লাহতালাহ আনহু উল্লেখ করেন যে তিনি রসুল্লাহ সাল্লাম আসমানসমূহে আদম ইদ্রিস, মুসা ঈসা এবং ইব্রাহিম আলাহ সালামকে পান কিন্তু আবুজর রজুল্লাহ তাল্লাহ আনহু তাদের স্থানসমূহ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি তবে এতটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাহ্লামকে দুনিয়ার আকাশে এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ষষ্ঠ আসমানে পান আনাস রাদ আনহু বলেন জিবাহ সাল্লাম যখন নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে ইদরিস আল্লাহ সাল্লামের নিকট দিয়ে অতিক্রম করেন তখন ইদ্রিস আল্লাহ সাল্লাম বলেন মার হাবাউ হেসৎ ভাই ও পূর্ণমান নবী আমি রসলাল্লাহ সাল্লাইসাল্লাম বললাম ইনিকে জিবরিল বললেন ইনি হচ্ছেন ইদরিস আলাহিসাল্লাম অতঃপর আমি মুসা আলাহ সাল্লামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বললেন মার হাবা হেসদ নবী ও পূর্ণমান ভাই আমি বললাম ইনিকে জিবরুল্লাহাম বললেন ইনি মুসা আলাহিসাল্লাম অতঃপর আমি ইসা আলাহ সাল্লামের নিকট নিয়ে অতিক্রম করাকালে তিনি বললেন মার হাবাহে সতনবী ও পূর্ণবান ভাই আমি বললাম ইনিকে জিব্রাইল আলাহালাম বললেন ইনি হচ্ছেন ঈসা সালাম অতঃপর আমি ইব্রাহিম সালামের নিকট দিয়ে অতিক্রম করার করলে তিনি বলেন। বললেন ও হাবাহে সন্তান আমি বললাম ইনিকে জিব্রাইল আল্লাহলাম বললেন ইনি হচ্ছেন ইব্রাহিম আলাহাল্লাম ইবনু শিহাব বলেন ইবনু হাজম রহমতুল্লা আলাহী আমাকে সংবাদ দিয়েছেন যে ইবনু আব্বাস ও আবু হাব্বা আল আনসারি উভয়ে বলতেন নবী সাল্লাম বলেছেন অতঃপর আমাকে আরও উপরে উঠানো হল অতঃপর এমন এক সমতল স্থানে এসে আমি উপনীত হই যেখানে আমি লেখার শব্দ শুনতে পাই ইবনে হাজম ও আনাস ইবনে মালিক রাজুল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন অতঃপর আল্লাহ আমার উন্মতির উপর পঞ্চাশ শক্ত সালাত ফরজ করে দেন অতঃপর তা নিয়ে আমি ফিরে আসি অবশেষে যখন মুসা সালাম এর নিকট দিয়ে অতিক্রম করি তখন তিনি বললেন আল্লাহতালা আপনার উন্ম্মতের উপর কি ফরজ করেছেন আমি বললাম পঞ্চাশ বক্ত সালাত ফরজ করেছেন তিনি বললেন আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান কেননা আপনার উন্মত তা আদায় করতে পারবে না আমি ফিরে গেলাম আল্লাহ তালা কিছু অংশ কমিয়ে দিলেন আমি মুসা আল্লাহলামের নিকট পুনরায় গেলাম আর বললাম কিছু অংশ কমিয়ে দিয়েছেন তিনি বললেন আপনি পুনরায় আপনার রবের নিকট ফিরে যান কারণ আপনার উন্ম্ম এটিও আদায় করতে পারবে না আমি ফিরে গেলাম তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হল আবারও মুসিয়া নিকট গেলাম এবারও তিনি বললেন আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট যান কারণ আপনার উন্মত এটিও আদায় করতে সক্ষম হবে না তখন আমি পুনরায় গেলাম তখন আল্লাহ বললেন এই পাঁচই নেকির দিক দিয়ে পঞ্চাশ বলে গণ্য হবে আমার কথার কোনো রদবদল হয় না আমি পুনরায় মুসিয়া আলাহস্লামের নিকট আসলে তিনি আমাকে আরও বললেন আপনার প্রতিপালকের নিকট পুনরায় ফিরে যান আমি বললাম পুনরায় আমার প্রতিপালকের নিকট যেতে আমি লজ্জাবোধ করছি অতঃপর জিবরি সালাম আমাকে সিদ্ধরাতুল মুহ পর্যন্ত নিয়ে গেলেন আর তখন তা বিভিন্ন রঙে আবৃত ছিল যা তাৎপর্য আমি অবগত ছিলাম না অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলে আমি দেখতে পেলাম যে তাতে রয়েছে মুক্তমালা আর তার মাটি হচ্ছে কস্তুরি